উম্মুল মুমিনিন আইসার আদি আল্লাহ তাল্লাহ্নাতে বর্ণিত তিনি বলেন বনু আসাদের এক মহিলা আমার নিকট উপস্থিত ছিলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমার নিকট আসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন এ মহিলাটিকে আমি বললাম অমুক তিনি রাতে ঘুমান না তখন তার সালাতের কথা উল্লেখ করা হলে তিনি নবী সাল্লা আলাইস্লাম বললেন রাখো রাখো সাধ্যানুযায়ী আমল করতে থাকাই তোমাদের কর্তব্য কেননা আল্লাহ তাল্লাহ দানে ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো